সেনাবাহিনী কতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর হিসাব নিরীক্ষার বিষয়টা কি সেনাবাহিনী সরকারের যে কোনো প্রতিষ্ঠানের মতো আমরা যেমন সব প্রতিষ্ঠান অডিট করি অডিটর জেনারেল অফিস থেকে এটা এটা সাংবিধানিক দায়িত্ব সেনাবাহিনীর সব সব ক্ষেত্রই সেনাবাহিনীর সব ডিপার্টমেন্ট ইনক্লুডিং সেনাবাহিনী যেসব কমার্শিয়াল আন্ডারটেকিং গ্রহণ করেছে সেগুলো আমরা নিয়মিতভাবে অডিট করি আমাদের এটা সাংবিধানিক দায়িত্ব এই অডিট করার বা হিসাব নিরীক্ষার পদ্ধতিটা কি হিসাব নিরীক্ষার অ্যাকচুয়ালি পদ্ধতি আমাদের যে এটা অনেকটা ইন্টারন্যাশনাল পদ্ধতি আমরা ফলো করি এটা আমাদের আপনারা জানেন অডিট ডিপার্টমেন্টকে বলা হয় সুপ্রিম অডিট ইনস্টিটিউশন যে দেশের অডিট ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে সুপ্রিম অডিট ইনস্টিটিউশন পরিচিত এবং এই সুপ্রিম অডিট ইনস্টিটিউশন একটা ইন্টারন্যাশনাল একটা বডি আছে ইন্টোসাই এটা সমস্ত দেশের বিশ্বের সব দেশের সুপ্রিম অর্ডিটিংশ অডিট ডিপার্টমেন্টগুলো একটা অ্যাসোসিয়েশন এটাকে বলে ইন্টোসাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সুপ্রিম এবং আবার একটা রিজন্যাল বিভিন্ন ফোরাম আছে যেমন আমাদের এশিয়ার জন্য আছে অ্যাসোসাই ইউরোপের আছে ইউরোসাই এই ধরনের সব আছে তা আমরা কিন্তু অডিটর জেনারেল এই ফোরামে আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন দেশে যেসব প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস অডিট করা হয় আমরা সেগুলো ফলো করার চেষ্টা করি এবং আমরা নর্মালি যে কোনো প্রতিষ্ঠান আমাদের একটা অডিট প্ল্যানের আওতায় আমরা নিয়ে তাদেরকে আমরা অডিট করতে যাই প্রথমে করি আমরা ইন্সপেকশান ওটাকে ইন্সপেকশন করার পরে যে রিপোর্ট পরিণত হয় ওটাকে বলে অডিট ইন্সপেকশন রিপোর্ট তো অডিট ইন্সপেকশন রিপোর্টে যখন অথরিটিকে যায় অডিটি মানে আমরা যাদের যে অর্গানাইজেশন অডিট করি তাকে বলা অডিটি আমরা অডিটর আর যে অডিট অর্গানাইজেশন আমরা করি তাদেরকে বলা অডিটি তো অডিট অর্গানাইজেশন হেডের কাছে রিপোর্ট প্লেস করা তো ওই রিপোর্টের আমাদের ফাইন্ডিং উনি দেখে উনি যেগুলো সম্ভব সেগুলো আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উনি সমাধান করে ফেলেন উনি রেক্টিফাই করেন কমপ্লাই করেন করার পরে আমরা যদি স্যাটিসফাইড হই তখন ওইখানেই সমাধান হয়ে যায় হয়ে যায় ওটা আর ফার্দার কোনো পর্যায়ে যায় না যে কোনো অডিট প্রতিষ্ঠানের হায়েস্ট অথরিটি হচ্ছে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টিং অফিসার উনি হচ্ছেন সরকারের সচিব প্রত্যেক ডিপার্টমেন্টের মন্ত্রণালয়ের সচিব হচ্ছে ওই ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টিং অফিসার তা আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো ফাইন্ডিং থাকে তখন সরাসরি প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট অফিসারের নোটিসে নেওয়া হয় সেখানে বলা হয় অগ্রনিমনুষ্য মানে অ্যাডভান্স প্যারা হিসাবে সরাসরি তাকে জানানো হয় এবং উনি ওনার লেভেলে যখন এটা টেক করা হয় যদি ওনার লেভেলে এটা রিজলভ হয়ে যায় তখন ওখানে শেষ হয়ে যায় আর যেগুলো রিজলভ হয় না সিরিয়াস ধরনের অথবা ইম্পর্টেন্ট ধরনের সেগুলো তখন অডিটরি জেনারেলস রিপোর্টে আসে এবং অডিটরি জেনারেল যে রিপোর্ট করেন ওই রিপোর্টটা মহামান্য রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক দায়িত্ব হিসেবে পেশ করা হয় মহামান্য রাষ্ট্রপতি সেটা উনি ওই সংসদে প্লেস করেন এবং সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে এটা আলোচিত হয় এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি আলোচনার একটা রিপোর্ট করা হয় ওই রিপোর্ট আবার সংসদে পেশ করা হয় এবং সংসদে ওটা আলোচনা হতে পারে সুতরাং যদি নিরীক্ষার পর্যায়ে কোনো ধরনের অনিয়ম অনিষ্পন্ন না থাকে তাহলে সেটা মহা হিসাব নিরীক্ষকের কাছে আসে না যদি যে নিরীক্ষার পর্যায়ে যে ইন্সপেকশন রিপোর্ট বললাম সেই পর্যায়ে যদি রিজলভ হয়ে যায় তাহলে তো অডিটর জেনারেলের কাছে আসে না মানে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণের কাছে আসে যদি রিজলভ না হয় সেটা নিষ্পন্ন না হয় শুধুমাত্র সেই সব কেস ডিপেন্ডিং অন দ্য ইম্পর্টেন্স সেগুলো অডিটর জেনারেলের কাছে পেশ করা হয় অডিটর জেনারেল অ্যাপ্রুভ করলে সেটা অডিট রিপোর্ট বলা হয় ওইটাকে বলা হয় অডিট রিপোর্ট এবং ওই অডিট রিপোর্ট সংবিধান সংবিধান অনুযায়ী এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পেশ করা হয় আপনি এমনিতে যদি বলা হয় যে প্রতিরক্ষা বিভাগের যে অডিট হয় সাধারণত তাতে কত শতাংশ বা কি পরিমাণে শেষ পর্যন্ত অনিষ্ণ অবস্থায় আপনাদের কাছে আর হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন প্রতিরক্ষা সম্বন্ধে সবাই জানতে চান প্রতিরক্ষা ডিপার্টমেন্ট কিন্তু মূলত তার ডিসিপ্লিন ফোর্স এবং তারা কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের ওখানে প্রি ডিপার্টমেন্ট আছে যেমন এসএফসি বলে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার আর্মি নেভি এয়ারফোর্স আছেন ওনারা প্রি করেন আর অডিটর জানার অফিস গিয়ে পোস্ট অডিট করেন আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স দেখা গেছে প্রতিরক্ষা ডিপার্টমেন্ট যেহেতু তার ডিসিপ্লিন ফোর্স তারা কিন্তু কমপ্লায়েন্সের ব্যাপারে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট কমপ্লাই করে ইন মোস্ট কেসেস দু এক সময় বাই মিস্টেক হতে পারে অথবা সেগুলোও আমাদের পি ধরা পড়ে এবং ফলে দেখা যায় যে অডিটর যখন অডিট করতে যায় মূলত সিরিয়াস হয় তো কিছু তেমন পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় ওরা সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন নেন অ্যাকচুয়ালি অডিটি অর্গানাইজেশন যদি সিরিয়াস হন অডিট রিপোর্টের পরে তাহলে কিন্তু অডিটরিয়ানের রিপোর্ট কিন্তু বড় হয় না এবং পার্লামেন্টের ডিসকাশানের পেন্ডিংও থাকে না কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অডিটরি সিভিল সাইডে বেশ করে অডিটরি অর্গানাইজেশনরা অত মানে অডিট রিপোর্টের ফাইন্ডিংয়ের উপর তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিতে পারেন না বিভিন্ন কারণে আর কিন্তু কিন্তু ডিফেন্স সাইডে কিন্তু এটা অন্যরকম তারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন তার ফলে হয় কি সেখানে কিন্তু আনরিসলভ কেস খুব কম থাকে কিন্তু অডিটর জেনারেল রিপোর্টে সিরিয়াস ধরনের খুব একটা বেশি রিপোর্ট থাকে না তার মানে এই না যে আমরা ডিফেন্স সাইডকে কোনো কম্প্রোমাইজ করি অথবা করি এটা কিন্তু সঠিক না আর এই যে প্রতিরক্ষা বাহিনীর যেমন নৌবাহিনী এবং সেনাবাহিনীর যে দায়িত্ব পরিচালনা করছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান কমার্শিয়াল ভেঞ্চার্স সেটার অডিট কি প্রতিরক্ষা অডিটর বা প্রতিরক্ষা হিসাব নিরীক্ষক তিনি করবেন না অন্য কেউ প্রতিরক্ষা আসলে যেটা কমার্শিয়াল আন্ডারটেকিং আমাদের কিন্তু ফাংশনাল বেসিসে কিছু কিছু ডাইরেক্টরেট আছে যেমন কমার্শিয়াল অডিট আন্ডার ডাইরেক্টর জেনারেল যেমন লোকাল অডিট রেভিনিউ অডিট তারপর আপনি ওয়ার্কস অডিট টেলিফোন কিন্তু তাদের প্রফেশনাল ইস্যান অনুযায়ী মানে ফাংশনাল বেসিসে ভাগ করা তো এখন প্রতিরক্ষা নর্মাল যে অডিট হয় সেটা আমাদের লোকাল অডিট ডাইরেক্টরেট করে তারা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশান ই করেন কিন্তু যেটা কমার্শিয়াল নেচারের আমাদের কমার্শিয়াল ডাইরেক্টরেট করে যেহেতু এইগুলো আপনার যেটা বললেন যে মেশিন ট্রুজ ফ্যাক্টরি তারপরে শিপিয়ার্ড এগুলো কমার্শিয়াল অপারেশনে চলে সেই জন্য এগুলো ডিফেন্স অডিট ডাইরেক্টর না করে এটা কমার্শিয়াল অডিট করে কারণ সেখানে তাদের কমার্শিয়াল আন্ডারটেকিং অডিট করার এক্সপার্টিস আচ্ছা অডিটিং স্কেল কিন্তু টেকনিক্যাল জব এই টেকনিক্যাল জব কিন্তু না জানলে স্কিল না থাকলে করা যায় পার্টিকুলার স্কিলে স্কিল্ড আমরা সেই ধরনের ডাইরেক্টরকে ইউজ করি এখানে আমরা কমার্শিয়াল অডিট ডাইরেক্টর তা